created with free version for non commercial use তোমাদের জন্য লাইলাতাস সিয়াম সিয়ামে আর রাফাসু তোমাদের বিবিগণের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা বিবিদের সাথে সহবাস আর রাফাস সহবাস আর তার পূর্বে যা কিছু হয়ে থাকে বা স্বামী স্ত্রী যা কিছু হয়ে থাকে তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ ও আন্তুম লেবা আসল্লাহ আর তোমরা তাদের পোশাক স্বরূপ আল্লাহ রাবুল্লা আলমিন তাহলে কি করলেন রোজার রাত গুলিতে রমজানের রাত গুলিতে হ্যাঁ স্বামী সহবাস কি করলেন हाल राष्ट्रपरी रोजा भंगे मुख्य कारण स्त्री सहब स्त्री सहब और स्त्री सहब्री सहब अर्थ बहन कर इच्छा कर হস্ত মৈথনি হোক অথবা যেকোনো উপায় হোক না ইচ্ছা করে বীরজপাত করা কিন্তু স্বপ্নদোষ স্বপ্নদোষ যেহেতু ইচ্ছা করে হয় না অনিচ্ছাকৃত হয় যেমন কেউ ভুলে গিয়ে পানি খেলে ভুলে গিয়ে যদি পেট ভরে খাবার খেলে মনে নেই যে রোজা আছি সে আমি অবস্থা আছি রোজা নষ্ট হবে রোজা নষ্ট হবে না ঠিক তেমনই কারণ সে ইচ্ছা করে জেনারেশন ইচ্ছা করে আমি খাচ্ছি রোজার অবস্থায় এইরকম মনে করে খাইনি ও ভাব আমি খাচ্ছি রোজা রোজা নেই আসলে সেই জন্য খাচ্ছি যদি তার মনে থাকতো স্মরণে থাকতো যে রোজা আছি কখনো খেত না সে ঠিকই তেমনি যেই ব্যক্তি ঘুমিয়েছে সে বীর্য ইচ্ছা করে ঘুমায় কিন্তু তার স্বপ্ন হয়ে গেছে তার রোজা নষ্ট হবে না এগুলি ফিকিম মাস আলা আয়াত থেকে ইস্তেমবাদ আলিম আল্লাহ আনাকুম কুন্তুম তাকুম আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে প্রতারণা করছো নিজেদের সাথে আলাইকুম সুতরাং আল্লাহ তোমাদের তবা কবুল করছেন ও আফা আনকুম আর তোমাদেরকে আল্লাহাক মার্জনা করছেন ক্ষমা করে দিচ্ছেন অব্যাহতি দান করছেন এই কথাটি আল্লাহ কেন বললেন আবার কি ব্যাপার সবার আছে আল্লাহ বলছেন যে আল্লাহ জেনে ফেলেছেন তোমরা আয়াত নাজেল হয় তার পূর্ব অবস্থা বাদ তার প্রেক্ষাপট আপনাকে বুঝতে হবে ঠিক আছে না জি যখন প্রথম প্রথম ইসলামের সিয়ামের বিধান আসলো রমজান মাসে সিয়াম রোজার বিধান আসলো দ্বিতীয় ফরজ হইলো তখন আগের অমে যেমন রোজা সিয়াম ছিল ওই রকমের রোজা বা যতক্ষণ পর্যন্ত এসার নামাজ হয়নি ততক্ষণ পর্যন্ত পানাহার করতে পারে আর তারপরে আর নাই সূর্য ডুবা এসার পরে আর পরে না ঠিক আছে এসার পরে আর পারবে না বা যদি এসা পড়েনি কারো ঘুম চেপে গেছে এসাও পড়া হয়নি সূর্য ডুবে আর চোখটা ঘুম চলে এসছে ঘুম আসলেই সারা রাতের জন্য পানাহার হারাম স্ত্রী তো রোজার রাতে হালালিনা রোজার দিনেও যা হারাম ছিল স্ত্রী রোজার রাতে হারাম কিন্তু পানাহারও হারাম। এখন এই রকম পরিস্থিতিতে কারো কারো এরকম হয়তো ইফতার করেছি একটা রোজা রাখতে হবে কাজকর্ম করতে হবে কি করে চলবে একটু খেয়ে বেশি নাই একটু খেয়ে নি অথবা স্ত্রী যে আল্লাহাকর আব্বুল আলামিন হারাম করেছেন রোজার রাতে থামতে পারে নাই কিছু একটু করে ফেলেছে যে রকম এই দিকে ইঙ্গিত করছেন যে এই যে কঠোরতা ছিল যেটা হ্যাঁ মানুষের জন্য বড় কষ্টকর ছিল পালন করা যে গোটা রমজান মাস দিনে তো বিবির কাছে যেতে পারবে না পারবে না রাতেও যেতে পারবে না আর যদি এসার নামাজ পড়া হয়ে যায় তারপর কিছু খেতেও পাবে না এসার আগে যদি ঘুমচুলে আসে তো আর কিছু খেতেও পাবে না পরের দিন কোনো বৈধতা নেই এগুলো বড় কঠিন ছিল আল্লাহ ইঙ্গিত করছেন যে ভিতর ভিতর কিছু লোক এই ক্ষেত্রে হ্যাঁ দুর্বলতা দেখিয়েছে মানে তাদের ভুল এইরকম হয়ে গেছে আল্লাহ বলছেন আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা এরকম কিছু করেছ তোমার লুকাইলে কি হবে আল্লাহ জানেন এরকম হয়ে গেছে তোমার দ্বারা আল্লাহ তোমাদের শোনো তবাও কবুল করছেন তোমাদের আল্লাহ মাফের সাথে মানে সাথে স্ত্রীদের সাথে কি করো সহবাস করো মিলিত হও। অসুবিধা রাত্রে সহবাস করো অবতা আল্লাহুম আর তলাশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন আল্লাহ তোমাদের কি লিখে রেখেছেন আল্লাহ ছেলে মেয়ে লিখে রেখেছেন হইতে পারবাক আল্লাহ তাহলে এখানে বিবাহের বা স্বামী স্ত্রী মিলনের একটি মুখ্য লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে জি বংশ বৃদ্ধি করা হ্যাঁ তো বলছেন নবী করিম সাহাবাই রোজাদার মানুষ যখন ঘুমিয়ে যেত কাবলা ইউফতে ইফতার করার আগে ইফতার করার আগে ঘুম চলে অনেকে এরকম হয় না হয় না এফতারে এখানে বসে বা একটু লম্বা হয়েছেন ঘুম চলে এসেছে লামিয়া কুলা কাবলা ইউফত যদি কিছু পানাহার করার আগে ঘুমিয়ে পড়ে তাহলে আর খেতে পাবে না ঘুম চলে সে থাকো সারা রাত থাকো পর দিন এইরকম একটি ঘটনা ঘটে যাবে ওয়াকানি আরজেহি জমিনে খেজুর বাগানে দিন কাজ করেছে বিচারা ফালাম্মা হাদার আল ইফতারির সময় যখন হয়েছে আসলো মাঠ থেকে ফাঁকা হাল ইন্দা কে তো এমন খাবার দাবার আছে আপনি রোজা আছেন নিয়ে আসছি বলছেন যে হু আইন হু ফান ওইদিকে স্ত্রী গেছে কিছু খুঁজা খুঁজি করার জন্য ওর ঘুমছে ঘুমিয়ে পড়েছে নিয়ে তোমার ভাগ্য খারাপ খাইবাত হ্যাঁ তোমার দুর্ভাগ্য আর শুয়ে গেছো ঘুমিয়ে গেছো তুমি ঘুমিয়ে গেছ সারা রাতের জন্য খাবার খারাম কারণ আল্লাহ পাখের এটাই হুকুম ছিল প্রথম পরের বছর এরকম কিছু না ফালাম্মাইন তাহার তারপরে তারপরে দিন আবার মাঠে কাজে গেছে গোসে আলাইহে খেজুর বাগানে গিয়ে রোদ কাজ করছিল ওখানে বেহসে পড়ে গেছে পানা করতে থাক ভোর হওয়া পর্যন্ত সাদা রেখা যত আল্লাহ রব আলিন্ত্রী খেতে আর তোমরা পোশাক বড় অলংকার রয়েছে এতে এটা একটা দিক বলছি কেননা এর থেকে বোঝা যায় যে পোশাক যেমন পোশাক দূরে থাকে না পোশাক গায়ে লেগেই থাকে ঠিকই তেমনি রমজানের রাতে দিনে রাতে তো সহবাস যায় দিনে দিনে সহবাস হারাম কিন্তু পোশাক তো গায়ে লেগেই থাকে ঠিক নাশি ঘুমাও যায় আর একটা মশলা এখান থেকে ইস্তেমা আর একটা মশলা থেকে হন না লেবাস শুনলাক লেবাস পোশাক গায়ে লেগে থাকে সুতরাং আপনার পাশাপাশি যদি একই চাদরে একই কম্বলে অথবা একই বিছানায় ঘুমায় তো কোনো অসুবিধা নেই একই চাদরে একই আমাদের দেশে এই ভুলগুলি করে একটা চাদর লম্বা চাদরে হ্যাঁ দুই ভাই অথবা খালাতো ভাই মামাতো ভাই সব সব সাবালক হোকান হোক বছর থেকে নিষেধ করেছেন কিন্তু স্বামী স্ত্রী মানিজ্জত ঢাকে শরীরটা ঢেকে রাখে তো স্ত্রী স্বামীর মানিজ্জত থাকবে আর স্বামী স্ত্রীর মানিজ্জত থাকবে একে অপরকে অপমান করার চেষ্টা করবে না হ্যাঁ জি একে অপরের মানহানি করবে না এখানে সেখানে বলে আপনি বন্ধু মহলে আপনার স্ত্রী দস্তুটি বলে বাড়াচ্ছেন আর ও বান্ধবী মহলে বা বাবার বাড়ি যখন যায় তখন বন্ধের মায়ের কাছে বলে যে তোর জামাই এই তো জামাই এই এই যাই সে বুঝব বলবে না এরকম করবে না কারণ পোশাক পোশাকেরা কাজ হচ্ছে ঢেকে রাখা لب لے رات رات گول ایک رات ہوتا سوتر لکھے رکھے শেষ দশটি রাতে তা কি তাহলে এই আয়াতের ব্যাখ্যা তোমরা সন্ধান চালাও তাহাররাও এখানে অবতাগু আর ওখানে তাহার একই অর্থ তাহারে মানে প্রচেষ্টা সাথে তলাশ করা মেহনত পরিশ্রম করে তলাশ করা তোমরা তলাশ করো লাইলাতুল কাদার কি আসিল না দেখো তোমাদের জন্য বৈধ করা হইল রমজানের রাতগুলিতে স্ত্রী সহবাস কিন্তু তোমরা আবার লাইলাতুল কাদের বলি যেও না স্ত্রী সম্ভব এমন মেতে উঠো যে লাইলাত না যদিও হালাল করা হয়েছে স্ত্রী কিন্তু ঠিক আছে বিশ্রাম পর্যন্ত ঠিক আছে তারপরে এই শেষ রাত এই রাত গুলিতে লাইলাতুল কাদার তলাশ করে কাতাব আল্লাহ এবার বুঝেছেন জি হ্যাঁ নবী সুল্লাহাম এর উপর আমল করেছেন নবী শেষ দশটি দিন রাত এতে কাপ করেছেন তাহলে স্ত্রীর কাছে যান নাই সদ लंगी मजबूत मान स्त्री दस टी राष्ट्रीय जो क्यों ना गए दस टी रात बंदी ना गए सब चाहे भाला एफर मध्यम आ डलें वाला करनाफे चरित्र बर ठीक तुम शारिक चाहिदा मन चाहिदा पूरण कर लो कि শেষ দশটি রাতে হলেও আর তারপর এই শেষ দশটি রাতে আর বিশেষ করে বেজর গুলিতে সে লাশ করা বুঝেছেন স্পষ্ট আয়াতের তফসির তারপরে আল্লাহ তারপর আল্লাহ রবেনা ভাবতে পারে দিনে রোজা রাখা রাত্রে স্ত্রী সহবাস কর আল্লাহকে হালাল করেছেন এতে থেকে আবার এই কথা কেউ বুঝে হালাল করেছেন মানে এতে কাবে থাকি আর বাইরেই থাকি যে কোন অবস্থায় হালাল ভেবে নিতে পারে কিনা ভুল হয়ে যেতে পারে না। হ্যাঁ যাতে করে এই ভ্রম না হয়ে যায় এই গুমরাহী না হয়ে চলে আসে যার ফলে আল্লাহ সতর্ক দেখো তবে যদিও তোমাদের স্ত্রী হালাল করা হয়েছে স্ত্রী হালাল করা হয়েছে যারা এতে কাপের নেই তাদের জন্য আর যারা এতে করে তাদের জন্য নয় ওলা তো রোহন না আর তোমরা তাদের সাথে মিলিত হবে না স্ত্রীদের সাথে সহবাস যাবে না ওয়ান তুম আকেফোনাফিল মাসাজেদ যখন তোমরা মসজিদগুলিতে গুলিতে এতে কাপ অবস্থায় থাকবে मस्जिदगुलिंगन कम भावान स्पर्श करा चुम्बन समस्त किम साधारण भाव दुनिया दिनी कथा बला जो जमन नबी एके गल्प कर हदिस्ल अपे